জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله وحده لا شريك له ونشهد ان نبينا محمدًا عبده ورسوله بعد ফারুজু বিলিমিন বিসমিলমানু ও রিস রাহলি সদরি ওসল অমরি ওহুলসানি ইফ কাহু কৌলি সমন দর্শক মুন্ডলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই পিস টিভি বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুনাফিকের পরিচয় ও শাস্তি মুনাফিক শব্দটা আরবি শব্দ রসুল্লাহ সাল্লি আসাল্লামের যুগে মুনাফিক ছিল এবং বর্তমানেও রয়েছে তাহলে সেই মুনাফেকদের কি চরিত্র তাদের কি পরিচয় কিভাবে আমরা মুনাফেকদেরকে চিনতে পারব সেগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসব সেটাই আমরা আজকের আলোচনার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং সেই মুনাফেকদের পরিণতিটা কি হবে তাদের শাস্তি বা কী আল্লাহ রব্বুল আলমিন कुरान से हदीसर मध्य जे मुनाफिकुण परिणतर कथा बला तर श्र कथा बला आलोचना करब अल्लाह सुफानाहरार नबी मुहम्मद सल्लाह अलहीसल्लम युनाफिकर परिचय दीते गए प्रसिद्ध एक हदेश रही है से ही बखारी शरीफर चौत्रिस नम्बर हदीस आब्दुल्ला इबने আমার রাজিয়াল্লাহ তাল আনহ সেই হাদিসটা বর্ণনা করেন যে রসুলুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে চারটি গুণ বা বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক এবং যদি ওই চারটি বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটিও কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেও মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে रसल सल्लाह आलिस्लम से चार गुण वैशिष्ट्यर कथा बोलें जे व्यक्ति अमानतर खेयन तेल एट्च मुनाफिकर एक परिचय वैशिष्ट्य से सब समय खेलानत कर द्वित नम्बर हे जखनी से कथा बोलें तक मिथ्या कथा बोल बेसि मिथ्या कथा बला ये एक मुनाफिकर परिचय তৃতীয় নম্বরে হচ্ছে যে সে যখন অদা করে সেই অদার খেলাফ করবে অদা খেলাফ করা এটাও হচ্ছে একটা মোনাফেকের বৈশিষ্ট্য এবং শেষে রসুলুল্লা সাল্লাম বলেন যে ঝগড়া বা বিপাদের সময় বেশি বেশি করে গালি দেয় তাহলে এই যে গালি দেওয়া এটাও হচ্ছে একটা মোনাফেকের গুণ বা বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের নিজেদের মধ্যে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং এই গুণ বা বৈশিষ্ট্যগুলো যে আমাদের ধ্বংসের মধ্যে নিয়ে যায় বিপদের মধ্যে নিয়ে যায় সেখান থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই কোরআন মজিদের মধ্যে মুনাফিকদের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছেন কোরআনের বিভিন্ন সুরায় বিভিন্ন আয়াতে ये मुनाफिक चरित्र तर मानुषर सठा बसा ते व्यवहार एवं तर जो शस्ती जहां नाम से आल्ला बर्णना करी शुरूते ही अपने सामने कुरान मजिदर सुरा बकरा सुरा नम्बर दुई आयत नम्बर आठ नये दस तेलावत करी सुरा बकर आठ कूड़ी पर समस्त आयातुल् आ সেই আয়াতগুলোতে এই মুনাফিকের চরিত্রের একটা রূপ আল্লাহ সুবাহ হওয়া তালা এখানে তুলে ধরেছেন আট নম্বর আয়তে বলা হচ্ছে যে মানুষদের মধ্যে এমন কতগুলো লোক আছে অমিনান্ন মেয়াকুল ও আমান্নাবিল্লাহ আবিল আহের অমাহম বেমিন মানুষদের মধ্যে এমন কতগুলো লোক আছে তারা বলে যে আমরা আল্লাহ এবং রসুলের উপরে ইমায়ন আনয়ন করেছি কিন্তু তারা প্রকৃত ইমানদার নয় তার পরবর্তীতে আয়াতি আল্লাহ সুবান্নহতালা বলেন যে এই যে মমিনদের যে ইমান তারা মুখে বলে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনয়ন করেছি কিন্তু তারা প্রকৃত ইমানদার নয় তার পরে পরে নয় এবং দশ ধারাবাহিকভাবে আল্লাহ সুবানহালা যে কথাগুলো বলছেন যে তারা এটা সীমলঙ্ঘন করে এবং তারা মিথ্যা কথা বলে তাদের কথার সাথে কাজের কোনো মিল দেখা যায় না তারপরে আল্লাহ আল্লা সুবাহালা বলেন যে তাদেরকে যদি বলা হয় যে তোমরা এই জমিনের বুকে এই পৃথিবীতে অশান্তি বা ফাস সৃষ্টি করবে না তখন তারা বলে আমরা তো সেই সতর্ককারী বা আমরা সেই সঠিক পথেই রয়েছি কিন্তু আল্লাহ আল্লা সুবাহালা তাদের ব্যাপারে বলেন যে না তারা হচ্ছে এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী আল্লাহ সুবাহহা তালা তার পরবর্তী আয়াতে বলেন যদি তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহ প্রতি ইমান আনো তাদের মতো যারা আল্লাহ সুবাহালার প্রতি ইমান আনয়ন করেছে তখন তারা বলে আমরা কি সেই সমস্ত নির্বোধের মতো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনব কিন্তু প্রকৃত পক্ষে তারাই হচ্ছে নির্বোধ তারাদের জ্ঞান হচ্ছে সীমিত কিন্তু তারা যে কথাটা বলে তারা মুমেনদের বা ইমানদারদের ব্যাপারে কটুক্তি করে হাসি ঠাট্টা তামাশা করে এবং আল্লাহ সুভায় নাফা তালা তার পরবর্তী আয়াতে বলেন যখন তারা ইমানদারদের সাথে মিলিত হয় তখন তাদের মনে হয় যে তারা প্রকৃতই ইমান আনয়ন করেছে কিন্তু যখন তারা আবার তাদের সেই দলনেতা সাথে মিলিত হয় তখন তাদের সাথে আবার সেই মতো ব্যবহার করতে শুরু করে এবং তারা বলে যে আমরা তাদের সাথে হাসি ঠাট্টা তামাশা করতাম কিন্তু এই যে হাসি ঠাট্টা তামাশা ইমানদারদের সাথে করত আল্লাহ সুবাহ বলেন যে তিনিও তাদের সাথে এই ঠাট্টা এবং বিদ্রুপ করেন তার পরবর্তী আয়তে আল্লাহ জন্য দৃষ্টান্ত পেশ করছেন সেই মুনাফিকদের জন্য যে তাদের দৃষ্টান্ত এরকমই যে যখন কোনো ব্যক্তি এই অগ্নি প্রজ্জ্বলিত করে আগুন জ্বালায় এবং আগুন জ্বালানোর পরে যে সেখান থেকে যে আলোর একটা বিচুরণ ঘটে এবং সেই আলো থেকে তার আশেপাশে সকলেই আলোকিত হয় কিন্তু আল্লাহ সুভারনা হাত যখন এই আলো কেড়ে নেন তখন তারা আবার সেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যায় তারপরে আল্লাহ সুভায়না হাত আলা সুরা বাকার সুরা নম্বর দুই আয় নম্বর আঠারোতে বলেন সুমুং বুকমুন ওমিয়ুন ফাহম লাইয়ার জোন তারা অন্ধ তারা বোবা এবং তারা বুধির তাহলে এই তিনটে গুণ বা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে যে তারা বোবা মুখে কথা বলতে পারে না তারা কানে শুনতে পারে না এবং তারা চোখে দেখতে পারে না তাহলে তারা কখনোই সঠিক পথে প্রত্যাবর্তন বা ফিরে আসতে পারবে না এই আয়তটার প্রতি যদি আমরা লক্ষ্য করি বা এই বুকমুন ফাহম্লা ইয়ার জিয়ন কোরআন শরীফের অনেক জায়গায় এই আয়তটা এসছে সুরা বাকারাতে ১৮ নম্বর আয়তে এবং একশো নম্বর আয়াতেও এই কথাটা এসছে তারপরে সুরা আনাম সুরা নম্বর ছয় আয়ত নম্বর উনচল্লিশ এবং সুরা বানি ইসরা সোনা নম্বর সতেরো আয়ত নম্বর বাহাত্তর এবং ৯৭ এবং আরো অনেকগুলো আয়াতে আল্লাহ সুবান এই কথা বলেছেন যে যারা এই মুনাফিকের যে চরিত্র বা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা সত্যকে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বাণী বা বার্তা সেটাকে তারা দেখবে অথচ তারা না দেখার ভান করবে তারা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে অথচ তারা আবার না শোনার ভান করবে এবং তারা বলবে মুখে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আয়ন করেছি কিন্তু পরোক্ষণে দেখা যাবে যে তারা আবার সেটা থেকে সরে গেছে বা প্রত্যাখ্যান করেছে তো এই ভাবে আল্লাহ সুফানা হাত তা এই সুরা বাকারায় মুনাফিকদের যে একটা চরিত্র বা তাদের যে বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং তাদের জন্য দৃষ্টান্ত পেশ করেছেন যে তারা যখন সেই আকাশে মেঘের গর্জন তৈরি হয় সেই মেঘের গর্জন সুরে তারা ভয়ে ভীত হয়ে তাদের নিজেদের কানে আঙ্গুলি ঢুকিয়ে দেয় তাহলে এই যে মুনাফিকরা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তারা বিশ্বাসঘাতকতা করত আল্লাহ সুবাহ এই মুনাফিকদের যে চরিত্র এবং বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের কথা সুরা নেশা সুরা নম্বর চার আয়েত নম্বর একষট্টি থেকে চৌষট্টি এবং অষ্টআশি থেকে একানব্বই এই আয়েতগুলোতেও বিস্তারিতভাবে এই মুনাফিকদের যে চরিত্র সেটা আলোচনা করেছেন এবং সুরা নেশা সুরা নম্বর চার আয়েত নাম্বার একশো থেকে ১৪৫ পর্যন্ত যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোতেও এই মুনাফিকদের যে চরিত্র সেটা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে আল্লাহ সুফার তালা একশো আটত্রিশ নম্বর আয়াতে বলেন যে সেই সমস্ত মুনাফিকদের জাহার নামের একটা সুসংবাদ দিয়ে দাও তাহলে তাদের জন্য যে জাহার নাম এবং জাহার নামের যে সুসংবাদ তাদেরকে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে যে মুনাফিকদের জন্য জাহার নাম অবধারিত জাহার নাম নির্ধারিত করে রাখা হয়েছে কারণ যখনই আল্লাহর প্রতি ইমান আনার কথা বলা হয় তখন তারা সেই আল্লাহ সুবাহনাহালার প্রতি ইমান আনয়ন করে আবার পরোক্ষণে দেখা যায় যে তারা আবার সেই পূর্বের অবস্থায় অর্থাৎ কুফরির অবস্থায় তারা ফিরে যায় তাহলে আল্লাহ সুবাহ সুরা নিঃশা সুরা নম্বর চার আয়ত নম্বর একশো আটত্রিশে বলেন যে সেই মুনাফিকদের জন্য একটা সুসংবাদ দিয়ে দেওয়া সেই জাহান নামের তাহলে সুসংবাদের কথা বলা হয়েছে যারা মুনাফিক যারা সত্যকে প্রত্যাখ্যান করে বা দুমুখ নীতি অবলম্বন করে যারা সত্যের সাথেও সাঁত দেয় আবার সেই কুফরির সাথেও সাঁত দেয় তাদের জন্য রসুল্লা সাল্লি সাল্লামকে আয়াতের মাধ্যমে বলা হচ্ছে যে তুমি তাদের সুসংবাদ দিয়ে দাও সেই জাহান্নামের আমরা এই মুনাফিকদের যে শাস্তি তার বিশ্লেষণ আমরা আরও করব তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ইনশাল্লাহ বিরতির পর আবার ফিরে আসছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনারা দেখছেন মানবতার পথ প্রদর্শক আলকর আনুল কি ওসিরাত করেছে মানব জাতির জন্য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 शारे शारे पीस टीवी जारा विधान न पड़े तुले रेखे दिए কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি রহমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ফিরে এলাম বিরতির পর আলোচনা করছিলাম যে মুনাফিকের যে পরিচিতি বা পরিচয় সেটা আমরা কিভাবে জানতে পারব এবং আল্লাহ সুফানাহা তালা কোরআন মজিদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন এই মুনাফিকদের ব্যাপারে এবং মুনাফিকদের যে পরিণতি বা শাস্তি তাদের জন্য শুভ সংবাদ দেওয়ার কথা বলা হয়েছে আল্লাহ সুরানিসাই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে আলোচনা করতে গিয়ে মুনাফিকদের চরিত্রের কথা বলতে গিয়ে এটাও বলা হয়েছে একশো বিয়াল্লিশ নম্বর আয়তে যে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তারা নামাজি অবজ্ঞা করে এবং খাম মতো নিজের ইচ্ছা মতো সেই নামাজের মধ্যে দাঁড়ায় অর্থাৎ সেই মুসলিমদেরকে বা ইমানদারকে দেখানোর উদ্দেশ্যে যে তারা নামাজ আদায় করে একাগ্র চিত্তে আল্লাহ সুবানার সামনে দাঁড়ানো নামাজে সেইটা থেকে তারা নিজেকে বঞ্চিত করে রাখে এবং এইভাবে যারা নামাজ আদায় করে তাদের যে পরিণতি খারাপ হবে সেটা আল্লাহ সুভানতালা সুরা মাউন সুরা নম্বর একশো আয়াত নম্বর এক থেকে সাত পর্যন্ত যে আয়াতগুলো আছে সেখানেও সেই সমস্ত নামাজিদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে আল্লা জিন আনসাল তহিম সাউন যারা নিজেদের নামাজে অবজ্ঞা করে লোককে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে আল্লাহ রাবুল আলমিন সুরা নিশা চার নম্বর সুরার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলেন ইন্নাল মুনাফিক ইনাফি আসফালি মিনান্নার নিশ্চয় মুনাফিকদের অবস্থা জাহান নামের সবচাইতে নিম্নতম স্তরে অবস্থান করবে আল্লাহ সুফার নাহা তালা এখানে জাহান নামের সবচাইতে নিচু স্তরে যে মুনাফিকদের অবস্থান হবে সেটাই বলতে চাইছেন তাহলে আমরা সেই মুনাফিকদের যে শাস্তি আমরা অবশ্যই বুঝতে পারছি এবং একটু আগে যে মুনাফিকের পরিচয় বলতে গিয়ে আমরা বলেছিলাম যে তারা যখন ঝগড়া বা বিবাদে লিপ্ত হয় তখন বেশি বেশি করে অকথ্য ভাষা ব্যবহার করে গালি দেয় একে অপরকে এই যে বৈশিষ্ট্য বা চরিত্র আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে একটু চেষ্টা করি বুঝে নেওয়ার তাহলে আমরা দেখব যে এই সমস্ত গুণ এবং বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যেও বর্তমানে বিরাজ করছে তাহলে অবশ্যই আমাদের এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং এর যে পরিণতি খুবই খারাপ আল্লা সুফান তাল্লা সুরাল কালাম সুরা নম্বর আটষট্টি আয়ত নাম্বার এগারো এবং সুরাহুমাজা সুরা নাম্বার একশো চার সেইখানেও বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে যারা এই দুমুখ নীতি অবলম্বন করবে বা একজন মানুষের কথা আরেকজন মানুষের কাছে লাগিয়ে সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি করবে বা একজনের কাছে গিয়ে তার মতো কথা বলবে আবার অন্যজনের কাছে গিয়ে তার মতো তার সাথে মিশে গিয়ে তার সাপোর্ট করবে তাহলে এইভাবে দুমুখ যে নীতি অবলম্বন করবে সেই সমস্ত ব্যক্তিদের জন্য अल्लाह ध्वसर कथाइलिकिख मजा तरसले गये लोक तरह सुबहुल्लिकुल्लिख मजा तिल्लुमजादी जमा दादा जरा निजे धन सम्पद अर्थ उपार्जन कर संचित कर रखे गुच्छित रखे गुणे गुणे राखे क्यू देखा जा যে তাদের এই ধন সম্পদ তাদের কোনো কাজে আসবে না সেটাও আল্লাহ সুবানজিদের মধ্যে বর্ণনা করেছেন যে এই মুনাফেকদের যে চরিত্র এবং তাদের মধ্যে যে একটা কৃপনতা ভাব সেটাও আমরা এই পৃথিবীর বুকেও লক্ষ্য করি এবং আল্লাহ সুবাহালা এই কৃপণদের ব্যাপারে বলেছেন এবং তাদের শিক্ষা দেওয়ার জন্য যে যারা এই অর্থ উপার্জন করে রাখে এবং ভাবে যে আমাদের এই অর্থ ভবিষ্যতে আমাদেরকে সাহায্য করবে কিন্তু আল্লাহ সুভাহা বলেন যে তাদের এই ধন সম্পদ বা অর্থ তাদের কোনো কাজে আসবে না তাহলে এই যারা বেশি বেশি করে আমরা ঝগড়া বিবাদের সময় মানুষকে গালি দিই তাহলে এই যে বৈশিষ্ট্য এবং এটা যে মুনাফেকের একটা বৈশিষ্ট্য বা পরিচিতি সেটা থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আল্লাহ সুফায়নাহ তালা এই মুনাফেকের চরিত্র এবং বৈশিষ্ট্য বলতে গিয়ে সুর আত্মা সুরানম্বর নয় আয়াত নম্বর চৌষট্টি থেকে আটষট্টি পর্যন্ত যে আয়াতগুলো আছে সেখানেও আল্লাহ সুবাহ এদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন নম্বর আয়াতে বলা হচ্ছে যে মোনাফেকদের মনের মধ্যে একটা ভীতি সঞ্চার হয় যে হয়তো আল্লাহ সুবানাহালা ওহি নাজিল করে তাদের যে মনের কুপ্রবৃত্তি সেটা আল্লাহ সুবানহালা হয়তো মোহাম্মদ সাল্লাহ আলহামকে জানিয়ে দিবেন। তাহলে মোনাফেকদের যে একটা ভয় মনের মধ্যে ছিল যে আমরা আল্লাহ সুবান্নহালার প্রতি ইমান এনেছি বা রসুল্লাহ সাল্লা কাছে যখন তারা যায় তখন তারা বলে যে আমরা আপনার সাথেই রয়েছি আবার যখন তারা ফিরে যায় তখন তারা তাদের মতো হয়ে যায় তাহলে এই যে মনের একটা কুপ্রবৃত্তি মনের যে একটা খারাপ ধারণা সেটাও কিন্তু তাদের মনে একটা ভয় হয় যে হয়তো আল্লাহ সুবান্নহ তাদের ব্যাপারে এই ওহি নাজিল করে তাদের মনের যে কুপ্রবৃতি সেটা হয়তো আল্লাহ সুবান্নহ তালা রসুল্লাহ সাল্লামকে জানিয়ে দিবেন। এবং তারা এই মোমিনদের ব্যাপারে হাসি ঠাট্টা তামাশা করতে সবসময় লিপ্ত ছিল এবং আল্লাহ সুভানহওয়া তালা সেই আয়াতগুলোর মধ্যেই বলেন যে মুনাফিক নারী এবং পুরুষ উভয়ের যে পরিণতি সেটা সমান পরিণতি হবে এবং তারা লোকদেরকে ভালো কাজ থেকে বিরত রাখে এবং খারাপ কাজের প্রতি উৎসাহিত করে তাহলে এইভাবে আল্লাহ সুভানহওয়া তালা এই মুনাফিকদের যে চরিত্র সে স্ত্রী হোক অথবা পুরুষ হোক तर सकलती एक ही रकमम तराम जहां सुनलानाफिकुभान्य करतेषेध कर प्रथम आयते आल्लाह तला बोलें तुम्हें मुनाफिक देर को अनुगत्य करबें सब समय आल्लाह तलाार ऊपर तवक्ल अर्थात भरोसा करजजबुरार 48 थे आल्ला रसुल्लाम के शिक्षा दिए शिक्षा ग्रहण करते मुनाफिकर जो चरित्र जर मध्य তাদের আমরা কখনোই আনুগত্য করতে পারি না আল্লাহ সুবানহা তালা এই মুনাফিকের চরিত্র বলতে গিয়ে সুরা আহ ১২ থেকে কুড়ি পর্যন্ত যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোতে আরো বিস্তারিত আলোচনা করেছেন যে মুনাফিকের চরিত্রের মধ্যে তাদের অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে রোগ আছে এবং সেই ব্যাধি এবং রোগ আল্লাহ সুবাহ জানেন এবং তারা সব সময় চায় যখন বিপদের সময় আসে তখন তারা যারা ইমানদার তাদের কাছে যায় আল্লাহ সুফানওয়ালার প্রতি তারা বিশ্বাস স্থাপন করে কিন্তু যখনই দেখা যায় যে সেই বিপদ থেকে তারা পরিত্রাণ পেয়ে যায় তখন আবার তারা সেই পূর্বের অবস্থায় ফিরে যায় তাহলে আল্লাহ সুফানহা তালা কত সুন্দরভাবে এই মুনাফিকদের যে চরিত্র এবং বৈশিষ্ট্য সুর আহজাবের ১২ থেকে কুড়ি পর্যন্ত যে আয়াতগুলো আছে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন শুধু তাই নয় সুর আহজাবের ষাট এবং বাষট্টি নম্বর যে আয়াতগুলো আছে সেখানেও আল্লাহ সুবাহ এই মুনাফিকদের অন্তরের মধ্যে যে ব্যাধি বা রোগ রয়েছে সেটাও ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন এবং সেখানে বলা হয়েছে যে এই মুনাফিকরা আল্লাহ সুবানার পক্ষ থেকে সব সময় অভিশপ্তর জীবন লাভ করবে আমরা দেখেছি রসলুল্লাহ সাল্লাসাল্লামের জীবনে যে সমস্ত লোকেরা এই মুনাফিকের আচরণে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ সুবাহনাহালা এই দুনিয়াতে কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন কিভাবে শেষ করে দিয়েছিলেন मुनाफिक बिसी बिसी ए मुनाफिक् बेपारे आल्ला बसि बेसि रसल्लाम केवधान सतर्क निर्देश दिएदेश आल्लाहुआला मुनाफिकर बारे सुरा आनकबुत सुरा नम्बर ऊनत आयत नम्बर दस थोत्तर जो आयतगुलू आई आयत, आयत गुलोतेह सुबहान्वला मुनाफिक द्यापारे आलोचना करा तुम्हारे निकटे आसे যখন তারা তোমাদের মতো হয়ে কথা বলে আবার যখন তারা সেই তাদের নিজস্ব সেই নেতাদের কাছে ফিরে যায় আবার তারা তাদের মতো হয়ে কথা বলে তাহলে এই যে মুনাফিকদের যে চরিত্র এবং তার যে ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ কোরআন মজিদের মধ্যে এত জায়গায় মানুষকে বোঝানোর জন্য বলেছেন তাহলে সেইগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের মধ্যে যদি এই গুণ বা বৈশিষ্ট্য मुनाफिकर चरित्र था अवश्य करते रसल्लाम बुखरि शरीर हदीसें वर्णना कर रज से हादीना करेंदीस छहान्व से बला क्या दिन सब चिकृष्टतम देखा जा रा दुमुख नीति अवलम्बन करत जरा पृथ्वी दुमुख नीति अवलम्बन करत अर्थात जरा भारती ग এই হাদিসের মাধ্যমে যে ভবিষ্যৎবাণী দিচ্ছেন যে তারা এই জাহান্নামের মধ্যে সবচাইতে নিকৃষ্টতম অবস্থায় অবস্থান করবে সম্মানীয় দর্শক মন্ডলী আল্লাহ সুফানা তালা যেন আমাদেরকে এই মুনাফিকের যে চারটা গুণ বা বৈশিষ্টের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকার তফফিক দান করেন আল্লাহ সুবাহ যেন আমাদেরকে এই মুনাফিকি থেকে রক্ষা করেন আমিন দাওয়ানা ওয়রেদাওয়ানা আনিলামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব কিতাবুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে मुस्लिम अवर्जन के इसलम्बी बुनियादी नीति समूह देख মুসলিম জীবনের মূল ভিত্তি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় সকাল ছটায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরন ১৭ আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে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 কোনো স্থানে নে ইসলামিক বেশটিভি বাংলা